হার না করলে আল্লাহরাজের পাওয়া যাবে না এই ইসলাম ধর্ম সন্ত্রাসী না যে খ্রিস্টানেরা বিশ্বাস করে জন্মের আগেই আমার হয়ে গেছে সেই খ্রিস্ট ধর্ম সন্ত্রাসী সুতরাং ইসলাম ধর্মের মূল বৃত্তির সাথে সন্তোষের কোন সম্পর্ক নাই সন্তোষের বৃত্তিতে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে কোথায় কথা অনেক দূরে চলে গেলাম পর্বটি এবার মূল আলোচনার দিকে যাই খ্রিস্টানদের লেখা এই বই পুরাণের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে ঈশাআ ইসলাম সম্পর্কে আল্লাহ কোরআনে যত আয়াত পাদ করেছেন ঈশা ইসলামের মা মরিয়ম সম্পর্কে আল্লাহ যত আয়াত পাতিল করেছেন সবগুলি করে বইয়ে প্রমাণ করেছে ঈশা ইসলাম সকল নবীর ছে শ্রেষ্ঠ নবী ঈশাআ ইসলামের মা মরিয়ম জগতের সর্বযুগের সকল নারীর ছে শ্রেষ্ঠ নারী বল অথচের তসিমেলে মা মরিয়মকে আল্লাহ তার যুগের সকল নারীদের উপর আলাদা মর্যাদা দান করেছিলেন আর মুহদুর সম্পর্কে আল্লাহ বলেন জগতের কোন যুগের কোন নারী হে মোহাম্মদুর রসুল্লাহ বিবেদন আপনাদের সমতুল সমমর্যাদা সম্পন্ন নন সর্বযুগের সকল নারীর উর্ধে আল্লাহুর রসুল বিবিগণকে আলাদা মর্যাদা করেছেন এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম আমাদের নবীর বিবিগণ কোন যুগের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সর্বযুগের সকল নারীর চেয়ে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা বিবিগণ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তারপরে বলেন ইনিত্যকাল হে নবীর বিবিগণ আল্লাহর দেওয়া এই মর্যাদা তোমাদের নিজেদের কার্যকলাপের দ্বারা সংরক্ষণ করতে হবে আল্লাহ শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে বিবিরা হে মোহাম্মদ ইসলামের স্ত্রীগণ হে সমস্ত মমিন মুসলমানের মা গণ আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ প্রদত্ত মর্যাদা তোমাদের নিজেদের কার্যকলাপের দ্বারা রক্ষা করতে হবে একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে আলাদা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা করার একটা পদ্ধতি হল ভিন্ন পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারবে না এখানে কথাটা পরিষ্কার বোঝার জন্য বিন্ন পুরুষ বলতে কি বোঝায় তা আগেই পরিষ্কার বুঝে দিতে হবে যে পুরুষের সাথে যে নারীর সরয়তের বিধান মতো বিয়া হতে পারে এই পুরুষটা এই নারীর জন্য বিন্ন পুরুষ পর পুরুষ পুরুষ যে নারীটাকে শরীয়তের বিধান মতো যে পুরুষ বিয়ে করতে পারে এই নারীটা ভিন্ন নারী পর নারী নারী কোন শব্দ দিয়ে করলে আপনারা সহজে বুঝেন ভিন্ন নারী পর নারী বেগানা নারী কোনটা করলে সহযোগ পর নারী ওর আর বলুন চাচাতোবাইয়ের জন্য চাচা তো বোন কে বিয়ে করার শরীর অাচাতোবাই চাচাতো বোন দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না ফোর নারী ফোর পুরুষ ফর নারী ফর পুরুষ খালাতোবাই খালাতোবন বিয়ে হতে পারে কিনা তাহলে তারা দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না পর নারী পর পুরুষ মামা তো বাড়ি ফুফা তো বোন ফুফা তো বাড়ি বোন পরস্পরে আপন নারী পুরুষ না পর নারী পর পুরুষ এবার বলুন বড় বাড়ি মারা গেলে দেবর বাবিকে বিয়ে করতে পারে কিনা বড় বোন মারা গেলে দুলাবাই শালীকে ইয়ে করতে পারে কিনেন তাইলে দেবর বাবী সম্পর্ক কি শালি দুলাবাই পর নারী পরপুরুষ আল্লাহ বলেন পরপুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পার না আল্লাহ তোমাদেরকে আলাদা মর্যাদা দান করেছেন আল্লাহর মর্যাদা যদি সংরক্ষণ করতে চাও হ শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও তাহলে জমা হবে হে নবীর বিবিগণ আর মুসলমানের নারীগণ তোমরা যদি আল্লাহ পদ একটা আলাদা মর্যাদা করতে চাও এবং আল্লাহর ভয়াবহ শক্তি থেকে যদি রেহাই পেতে চাও তাহলে যদি কথা বলার দরকার পরে আল্লাহ বলতে পারে মধুর সুরে নয় কর্কসরে যদি কোন পর নারী দরকার পরে পরুশের সাথে কথা বলার যদি দরকার পরে ফের সাথে কিন্তু মধুর স্বরে কথা বলতে পারবে না কুমসুরের কত নম্বর আয়াতে আল্লাহ বলেন সুরায় হাজারের বত্রিশ নম্বর আয়াতে কনসুরার কত নম্বর আয়াতে সুরায় হাজারের বত্রিশ নম্বর আয়াতে বলেন পর নারী সাথে মধুর সুরে কথা বলতে পারবে না বললে আল্লাহ যে আলাদা মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা হবে না কিভাবে যদি কোন পর পরপুরুষের সাথে মধুর সুরে কথা বলে ওই পুরুষটা এই নারীর কণ্ঠস্বরের মধুর্যাকৃষ্ট হয়ে এই নারীর প্রতি লুবি হয়ে যাবে নারীর প্রতি লুবি হয় মানুষ টাকার জন্য নারীর প্রতি মুবি হয় মানুষ জন্য না অপকর্মের জন্য তো সার কি দাঁড়ালো পর নারী পরপুরুষের সাথে মধুর সুরে কথা বললে অন্তরে জাগ্রত হয় পুরুষ ভিন্ন নারীর মধুর কণ্ঠস্বর শুনলে পুরুষের অন্তরে ওই নারীর সাথে অপকর্ম করার লুভ জাগে জাগে লোক জাগে পুরুষের কারণালীর কিসের লোক জাগে অপকর্ম করার লোক জাগে কেন কথা বলার কারণে এখন যদি কোন লোকে বলে আমার মনে জাগে না তাহলে এই সত্যবাদী আর কুরান সুরে নম্বর আয় মিথ্যা বিচারটা করবে আল্লাহ না সুতরাং তার কথাই ঠিক আল্লাহর কথা যাবে ঠিক আপনারা কোন সিদ্ধান্তে যাবেন বলুন আল্লাহর কথা সঠিক তাহলে যত নারী যত বড় পুরুষের সাথে রবুর সুয়ে কথা বলে সবগুলি পুরুষের অন্তরে ওই নারী গুলির সাথে যারা বলে আমাদের অন্তরের লোক যাবে না এরা মিথুক যারা বলে আমাদের অন্তরের লোক যাবে না এরা মিথুক আর না হয় আল্লাহ মিথুক কোন সিদ্ধান্তে যাবে। মৃত্যু নাই মৃত্যু এ পেতে যেতে হবে আপনাকে আমি জিজ্ঞেস করি আপনাদের পুর যুবক যুবতী একে অপরকে দেখে অফরের প্রতি আকর্ষণ জাগে না একে অফরের মধুর কণ্ঠস্বর শুনলে তাদের প্রতি আকর্ষণ জাগে না জাগে এরপরেও যদি কেউ বলে লাগে না এর মানে দাঁড়ায় गी बुजेंगु सत्य गिनाष बिन्न नार संस्पर्शे गारन गाँ मने नारती दुर्बलता आ এই লোকটা সত্যই পুরুষ না না মর্ধ কাপুরুষ নয়া গেছে আর যদি বলো আমার গী ভাত্তর হয়ে আমার গী গি হয়েছে আগুনের কাছে গেলে অবশ্যই বললে এবার বলুন আপনার বিবির মধুর পণ্চর শুনে এই অপমান বোঝার মতো অনুভূতি বর্তমান সমাজের কতজন মুসলমানের অন্তরে আছে আমার বিবির মধুর কণ্ঠস্বর শুনে পুরুষ আমার বিবি উপভোগ করা সুতরাং নারীর যথার্থ মর্যাদা দেয় মুসলমানের নারীর একমাত্র যথার্থ মর্যাদা দেয় একমাত্র যে আওয়াজে কোন আকর্ষণ নাই যে আওয়াজে মধুর তো নাই তাহলে তোমার সাথে অপেকর্ম করার লুদ লাউ করবে না তোমার মর্যাদার হানি হবে না তোমার মর্যাদার সংরক্ষিত থাকবে কথা বুঝে থাকলে এবার বলুন মুসলমানের নারীদের মর্যাদা সংরক্ষণের জন্য আল্লাহ যত ব্যবস্থা দিয়েছেন এর একটা ব্যবস্থা হলো মুসলমানের নারীর গান শোনাবে না পুরান তেল শোনাবে মধুর সুর শোনাবে না বলছেন কথার মাধ্যমে হোক গানের মাধ্যমে হোক নাতের মাধ্যমে হোক হোক মুসলমানের নারীর মতুর কণ্ঠস্বর কোনো ভিন্ন পুরুষকে শুনতে দিতে পারে না যে নারী আল্লাহ প্রদত্ত মর্যাদাকে রক্ষা করতে চায় এই মুসলমানের নারীদের জন্য মুজ্জিম হওয়ার ব্যবস্থা নেই না চট্টগ্রামে আছে হাঁদাজারিতে আছে মুসলমানের নারীদের জন্য মসজিদের ইমাম হওয়ার ব্যবস্থা নাই নাকি হাঁটাজারিতে আছে কোন মসজিদের ইমাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্লিদের নামাজ পড়াবে কোরআন তালাবত করবে কর্কশ্বরে না মধুরসুরে এবার বলুন একটা মসজিদের ইমাম যদি আমার বোনকে বানানো হয় আপনার বোনকে বানানো হয় তখন এটাকে মসজিদের ইমাম বলতে হবে না ইমাননি বলতে হবে ইমামনি ইমামনি যখন মেহরা দেখাড়িয়ে